আনলে মনো তা সমাদান. সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ও সালাত ওয় সালাম আল্লাহ রাসুলিল্লা পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান মানব জীবনে সালাতের গুরুত্ব দেখার জন্য সালাত মুসলিম জীবনে একটি অত্যাবশ্যকীয় ইবাদত এই ইবাদত সেই মুসলিম জীবনে একজন মানুষের জীবনে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে সার্বিক ক্ষেত্রে তার একটা বিশেষ গুরুত্ব আছে আমরা ধারাবাহিকভাবে এই সালাতের গুরুত্ব বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আপনাদের সামনে রাষ্ট্রীয় জীবনে সালাতের গুরুত্ব এ বিষয়ে আলোচনা উপস্থাপন করব আলোচনা রাখার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তা বিদগণ আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন শাহেক মুজাফরবিন মোহসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ডানে উপস্থিত আছেন শেখ ইউসুফ আবদুল মজিদুল্লাহ বিশেষ ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মূল্যবান আলোচনা আমাদের এই বিজ্ঞজনদের কাছ থেকে শুনতে পাবেন আমি উপস্থাপনায় থাকবো মোহাম্মদ লুকমান হোসেন আপনাদেরকে আলোচনা শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করে আমি প্রথমেই আমাদের শায়েক ইউসুফ আবদুল মজিদেরকে অনুরোধ করব যে রাষ্ট্রীয় জীবনে সালাতের গুরুত্ব এই বিষয়টা সংক্ষেপে আমাদের কাছে একটু তুলে ধরবেন্লাহ يقول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور محمد رب العالمين أما ديرك تاريباوتر جنة وينكورة يا بان يا باوتر سرشتو যেটা পাক ঘোষণা করেছেন নামাজ ইমানের পরে একজন মমিনের জন্য যেটা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার এবাদত সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার যোগ্য অবধারিত এবাদত সেটা হচ্ছে নামাজ যেটা যেটাকে আল্লাপাক ফরজ করেছেন আল্লা দিন গাইবি ওই যে গায়েবের উপরে তথা আল্লাহ আল্লাপাকের ওপরে এবং আলম উদাত আল গাইবিয়া যে সমস্ত প্রতিশ্রুত অদৃশ্য বিষয়গুলো আল্লাহ তালা কোরআন এবং রসুল করিম সাল্লাম আদিসের মাধ্যমে উল্লেখ করেছেন তার উপর বিশ্বাসের পরেই আমাদের উপরে যে দায়িত্ব আসছে সেটা হচ্ছে নামাজ এই নামাজ এতই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় জীবনে যখন আল্লাহ আল্লাপাক মুসলমানদেরকে মমিনদেরকে ক্ষমতায়ন করেন তখন তারা শুধু নিজেরাই নামাজ পড়বেন না বরং নামাজ জাতীয় জীবনে তারা নামাজ তাদের জীবনে রাষ্ট্রীয় জীবনের সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এবং জাকাত মানুষকে দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করবে দেশকে তারা পবিত্র করবে এখানে বিশেষভাবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আমরা জানি যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই লাইক রহাফি দিন এটা হচ্ছে কেউ যদি ধর্মগ্রহণ করতে না চায় ভিন্ন ধর্মের লোকেরা যখন ধর্মগ্রহণ করতে চাবে না তখন তাকে জোর করে ধর্মে ধর্মান্তরিত করা যাবে অন্য ধর্মের মানুষের ব্যাপার মুসলিম যারা দেশের মুসলমান তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করবার জন্য তাদেরকে অবশ্যই বাধ্য করতে পারবেন যদি কারণ তারা মুসলমান যারা হয়েছেন এখন তারা ইসলামের বিধি বিধান পালনে তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং আল্লা পক্ষ থেকে জীবনেও কিন্তু সালাতের একটা গুরুত্ব আছে এবং সংশ্লিষ্ট আপনার কাছে আমরা একটু জানতে চাইব যে মহানবী সাল্লাই জীবনে রাষ্ট্র জীবনে এই সালাদ প্রতিষ্ঠা করার সালি সালাদ প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন শাসক এসে প্রথম কাজ হবে আকামুসালাহ সালাদ আদায় প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা ঠিক যদি অন্যায় করে বসে তারা আল্লাহক্ষণক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো না আর একটা হাদিস আসছে মা সাল্লাও এইভাবে আসছে যতক্ষণ পর্যন্ত তারা সালাত প্রতিষ্ঠিত রাখবে রাষ্ট্রে ততক্ষণ তোমরা করো না বোঝা যাচ্ছে যে সালাতের বিষয়টা রাষ্ট্রীয়ভাবে আগে উদ্যোগ নিতেই হবে এবং প্রতিটি শাসকের দায়িত্ব এটা যে কথাটা উনিও বলছিলেন আমি একটু বলতে চাই শুধু রাষ্ট্রীয় প্রধান নির্দেশ দিবেন কিন্তু এই নির্দেশটা বাস্তবায়ন করা উচিত একেবারে নিচের কমিশনার থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত মানে তার সাথে সংশ্লিষ্ট যত আছে সবার প্রতি এই নির্দেশটা যে তারা এই দেখতে পালন করবে প্রথমটা হবে ছালাতের বিষয়টা কারণ এখানে যে পরে কিন্তু বলা যাবে ও আমার মারুফ ও আনিল মুন তারা সৎ কাজে নির্দেশ দান করবে থেকে বিরত এখানে সালাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রীয় ভাবে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই জন্য যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কোনো এলাকাবাসী কোনো দেশব্যাপী সালাতের প্রতি যত্ন হবে ততক্ষণ ওই রাষ্ট্র ব্যবস্থায় বিশৃঙ্খলা দূর হবে না আমরা ডক্টর আহমদুল্লা দৃষ্টি আকর্ষণ করব যে ইসলামের পাঁচটা স্তম্ভ আছে সেখানে এই সালাদটার অবস্থানটা রকম এবং একজন ইমান আনলে তার প্রথম কাজগুলোর ভিতরে সালাদটা কিভাবে তার কাছে আমরা পেশ করব আর যদি কেউ না করে তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে মহানবী করতেন তিনি এটা সকলের কাছে অত্যন্ত সুস্পষ্ট সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং এটি ফরজ ইবাদত একজন মানুষ যখন ইমান আনয়ন করে তারপরে তার উপর যে অবধারিত ফরজ কাজটি আল্লা সুবাহান ওয়াতার কাছ থেকে নির্দেশিত হয়েছে সেটি হলো সালাত আদায় করা এবং সালাত এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে বাদ দিয়ে কোনো মুসলমানের জীবন ইমান তার সফলতা কল্পনা করা যায় না ফলে সালাদ তাকে আদায় করতে হবে তো সালাত আদায়ের ক্ষেত্রে এখানে দুইটা দিক আমরা দেখি একটা হলো ব্যক্তিগতভাবে সালাত আদায় করা আরেকটি হল রাষ্ট্রীয়ভাবে সালাদ আদায় করা এবার রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আবার আমরা দুটা পদ্ধতি দেখি একটা হচ্ছে যে সব রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অর্থাৎ যেসব রাষ্ট্রের আইন শাসক উভয়টি শাসক হচ্ছে মুসলিম আইন হচ্ছে ইসলাম বা আল কোরআন ইসলামিক রাষ্ট্র আর কিছু রাষ্ট্র আছে যেগুলো হচ্ছে জনসংখ্যার দিক থেকে হয়তো মুসলিম এগুলো হচ্ছে মুসলিম রাষ্ট্র হয়তো সেই রাষ্ট্রগুলোর আইন যারা পরিচালনা করছেন তারা মুসলিম কিন্তু সেই রাষ্ট্রের পরিচালনার যে আইন সেগুলো ইসলামী আইন নয় এর পরে যে কিছু রাষ্ট্র ব্যবস্থা আছে সেগুলো হয়তো রাষ্ট্রের প্রায় বলতে গেলে রাষ্ট্র যারা ওরা না যারা শাসনে আছেন তারাও মুসলিম না এই যে তিনটা প্রকার এটা প্রকারকে দেখতে হবে এখন প্রথম প্রকার যেটা যারা ইসলামী রাষ্ট্র ইসলাম দ্বারা পরিচালিত মানে প্রশাসন প্রশাসনটা হলো আইন ব্যবস্থাটা হলো কোরআনের এবং এখানে শাসক বৃন্দ মুসলিম তখন অবশ্যই এই মুসলিম শাসকদের উপরে সমস্ত রাষ্ট্রের যাবতীয় প্রশাসনিক কর্মকান্ডের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার হবে তাদের উপরে আইনি চাপ প্রয়োগ করা যারা প্রাপ্ত বয়স্ক সালাতের সময় তারা বাহিরে কোনো কাজকর্মে থাকতে পারবে না দোকানপাট চালু রাখতে পারবে না এই যে ক্ষতগুলো বিষয় তাহলে মানুষের ভিতরে সালাত প্রতিষ্ঠিত আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে দোকান বন্ধ আজান হয়ে গেল কাজকর্ম বন্ধ এই ধরনের ব্যবস্থা থাকলে তখন সেই রাষ্ট্রের শাসক করতে আমরা দেখবো যে এখানে সালাতকে কি করা হচ্ছে আদায় করা হচ্ছে। ইসলামী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের শাসক মুসলিম তাহলে তাদের উপরে অন্যান্য যতগুলি প্রশাসনিক কাজকর্ম থাকবে সেখানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি সালাদ প্রতিষ্ঠিত করা এটার পরে একটু ফিরে আসে যে মুসলিম রাষ্ট্র সংখ্যাগর সেখানে কিন্তু আবার ফিরে আসব। ফিরে আসবো समय एक जाब प्रिय दर्शक श्रोताल शेख बदरुद्दानवी पापर रास्ता मंदिर मुख फिर चलते जीवन बाजते इन अपराधवार सन्ध्याचारत बारोटे बीस टी बांगल् আমরা ইসলামকে কিভাবে আউজাই তাদের অন্ধ অনুসরণ করোনা তাহলে কি মানবো কিভাবে মানবো? সর্বোত্তম কেতাব হলো আল্লাহ কেতাব সর্বোত্তম পথ হলো সালামের পথ দেখুন মানার পদ্ধতি আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 सुप्रिय दर्शक श्रोता थार्ज सबाई के धन्यवाद डर अहमदुल्ला सुनते রাষ্ট্রীয় জীবনে যদি সেটা কয়েকভাবে করেছেন যে কয়েকভাবে আপনাকে দেখতে হবে যদি ইসলামী রাষ্ট্র হয় প্রশাসন মুসলমানদের হাতে থাকে তখন এই রাষ্ট্রীয়ভাবে কিভাবে প্রতিপালিত হবে অথবা রাষ্ট্রের সাথে এর সংশ্লিষ্টতাটা কি মুসলমান যখন আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমতা লাভ করবেন সেক্ষেত্রে মুসলমানের যে ভাগাভাগিটা আমাদের ডক্টর আহমদ সাহেব করেছেন এটা আমাদের তৈরি আল্লাহ করে আমরা তৈরি করেছি কিন্তু আল্লাহ যেটা বিধান সেটা হচ্ছে মুসলমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবেন তখন তার কি এই তার কি লক্ষ্য তার প্রধান লক্ষ্য যেটা করো এটা তার স্বপ্ন সেই এটা তার আবেগ তার শত ভাবে তিনি তার ক্ষমতা লাভ করার আগে থেকেই ক্ষমতায় যাওয়ার নিশ্চয়ই তার সামনে একটা প্রস্পেক্ট আছে সম্ভাবনা দেখা দিয়েছে তো শুরু থেকেই তার মনের ভিতরে এই স্বপ্ন থাকবে যদি আল্লাহ আমাকে আমি যেটা বলতে চাইছিলাম যে এটাই হচ্ছে সব রাষ্ট্র বর্তমান বিশ্বে হয়তো মুসলিম তাদের শাসক ও অনেকেই মুসলিম কিন্তু দেখা যাচ্ছে যে নামাজের ব্যাপারে কিন্তু তারা অনেকটা উদাস তাদেরও কিন্তু দায়িত্ব রাষ্ট্রে নামাজ চালু করা নামাজ কায়ম করার জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং সেইসব ক্ষেত্রে আমরা যেমন আইন হইলো ইসলামী রাষ্ট্র ইসলামী সেই ক্ষেত্রে তো কোরআন এর আইন প্রতিষ্ঠিত করা সালাত করা কোনো প্রতিবন্ধকতা নেই কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যেহেতু আইন তাদের হয়তো নিজস্ব তাদের আইনটা পরিষদ করতে গৃহীত সেখানে সালাদকে হয়তো বাধ্যতামূলক করা যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য একটু কঠিন কিন্তু এই ক্ষেত্রেও তারা মানুষকে সালাতে আদায় করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন সালাত আদায় করার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। অফিসে সালাতের সময় বিরতি দেয়া। এবং এই যে বিভিন্ন কলকারখানায় নামাজ আদায় করার জন্য সালাত আদায় করার জন্য একটা ব্যবস্থা রাখা এবং এটাতে কেউ সালাত আদায় করতে যাচ্ছে তাকে বাধা না দেওয়া সময় নষ্ট হবে আমি যেটা বলতে চাচ্ছি যে রাষ্ট্র কর্তৃক কিন্তু যদি মুসলিম রাষ্ট্র হিসেবে হয় অথবা অমুসলিম একটা রাষ্ট্র হয় সেখানে মুসলমানরা বাস করছে মুসলমানদের এখানে অমুসলিম একটা সংবিধান চালু আছে এখন সেখানে যদি আইন দ্বারা এটাকে প্রতিষ্ঠিত করার বাধ্যবাধকতা না থাকে তারপরেও মুসলিম শাসক হলে তার একটা এই কথা বলতে চাই আল্লাহ মহান রব আলিন যে ক্রাইটরিয়া যে আল্লাহর প্রিয় বান্ধা আল্লাহর মনোনীত বান্দা এই পৃথিবীতে তার একটা ক্রাইটরিয়া বা একটা মানদণ্ড আল্লাহ পাক দাঁড় করে দিয়েছেন জন্মগতভাবে ভাবে কে মুসলমান কে মুসলমানের জন্ম নিয়েছে এটা তো আল্লাহর দরবারে এটা যে নির্দেশ দিয়েছি ওই নির্দেশ মোতাবেক যদি কোন রাষ্ট্র পরিচালিত হচ্ছে তার জনগণ সেইভাবে আল্লাহ সেইভাবে পালন করছে এরকম কারি সাল্লাম তিনি সর্বপ্রথম যে কাজটি করেছে সেটা মসজিদ নির্মাণ জাল্লা হফিলাম এবং নামাজের ব্যবস্থা করা এবং সর্বশেষ বাক্য সেই ক্রুশিয়াল মোমেন্ট যে শব্দটা উচ্চারণ করেছেন শুরুতেও তিনি নামাজ এবং শেষেও নামাজ আমরা দেখতে পাই যে তিনি অনেক লোক হয়তো নামাজে আসেননি তাদের ব্যাপারে বলছেন যে আমি একজন প্রতিনিধি দাঁড় করিয়ে আমি চাই যে আমি তাদের ঘরে ঘরে যাই ঘুরি এবং একজনকে নির্দেশ করি যে কিছু লাকড়ি এক জায়গায় একত্রিত করুক এবং তাদেরকে ধরে এনে আমি ওই আগুন দিয়ে জ্বালিয়ে দিই আল্লাহর দরবারে তারাই মমেন আল্লাহর কাছে এবং মুসলিম যখন হয়ে গেল ইমান তার ভিতরে চলে আসলো তখন সে নীতিগত এই দায়িত্বগুলো গুলো তার ভিতরে চলে আসছে কিন্তু যে প্রসঙ্গটা আপনি বলতে চাইছেন সেখানে আমাদের আরো একটা জিনিস বেরিয়ে আসছে সেটা হলো যে মুসলিম শাসক ইসলামী রাষ্ট্রস্থ যারা আছে তারা সবাই বললেন সেটা হলো যে মসজিদ নির্মাণ করেছেন মহান বিশ্বম সেই। তাহলে ওইটা বোঝা যাচ্ছে যে ওই শাসকের উপর কাজ আছে সেটা হলো যেখানে বিশেষ করে আবাসিক কিন্তু সেই সাথে আবাসিক কেন অনাবাসিকের ক্ষেত্রেও দেখা আছে কিন্তু অধিকাংশ কলেজ খেয়াল রাখতে হবে একটু নজর দিতে হবে যদিও শশ প্রতিষ্ঠান না করে তাহলে শাসকের পক্ষ থেকে ওই এলাকা ভিত্তিক মসজিদ স্থাপন করা তার গুরু দায়িত্ব হয়ে যায় যে কথা বলছেন বা স্কুল কলেজের ক্ষেত্রে যেটা আমাদের মুজাফর সাহেব বললেন এখানে আমাদের বিশেষ করে উপমহাদেশের কথা বলবো যেখানে আমরা বাংলা ভাষাভাষীরা আছি মুসলিমরা আছি বাংলাদেশ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে এখন এখানে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা দেখতে হবে আমরা যেটা বলছেন গণতান্ত্রিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা এক একটা আদর্শ নিয়ে কিন্তু এক একটা গড়ে উঠেছে পরিচালিত হচ্ছে আপনার যেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেখানে তো আপনার ধর্মকর্ম পালন করারই সাংবিধানিকভাবে কোনো সুযোগ নেই সেখানেও আমাদের প্রস্তাব যেটি যে একজন মুসলিম হিসাবে আল্লাহকে বিশ্বাসী হিসাবে অবশ্যই তিনি নামাজ প্রতিষ্ঠিত করার করার জন্য সমাজে নামাজ চালু এটা তৈরি করে এবং যেসব মুসলমানদের ইমান এবং আমল আকিদার প্রতি শ্রদ্ধা রেখে শাসক গোষ্ঠীর সেখানে তাদেরকে নামাজ আদায় করার পরিবেশ সুযোগ এটা তৈরি করে দেওয়া তাদের দায়িত্ব জি মুসলমানদের এটা তাদের অধিকার যে তাকে তার সালাত আদায় করার জন্য সুযোগ সুবিধা দিতে হবে সময় দিতে হবে নামাজের সময় তার অফিসিয়াল কাজকর্ম চলবে না এইটা কিন্তু একটা মানুষ ছুটি দিতে হবে সেখানে খারাপও আসতে পারে কিন্তু দায়িত্ব কথা বলছেন দায়িত্ব প্রত্যেকের হওয়া উচিত যে সালাতের উপরে মানুষকে নির্দেশ করা এবং সেটা চালু রাখা ব্যবস্থা আদায় করতে পারি না কারণ অফিসে সালাত আদায় করার কোন নিয়মই নাই আবার দেখা যাচ্ছে যে শেষ পরে যখন ডিউটি করে তখন মাগরে এশাদ সালাদা আমরা পড়তে পারি বাংলাদেশে একটা ব্যবস্থা আছে যে নামাজের প্রস্তুতির জন্য অথবা ব্যবস্থার জন্য ওরা একটা কাজ করে যে আজানের একটা রাষ্ট্রের যে দায়িত্ব যে সালাদম করানো বা প্রতিষ্ঠা করানো এইটাও ওর মধ্যে একটা অংশে কিছু হইলেও কিছু আদায় করছে কিনা এই ব্যাপারে আপনার একটু খেয়াল আমরা কিছু বলবেন না নিঃসন্দেহে টেলিভিশনে যে আজার দেওয়া হয় এটা তো একটা ভালো দিক তো আসি যে সচেতন করা হলো এটা যদি ওই টেলিভিশনের অন্য সমস্ত প্রোগ্রামগুলো এই দাওয়াত বিরোধী এবং দাওয়াতের পরিপন্থী কার্যক্রম দিয়ে চিন্তা চেতনা দিয়ে সেটা পরিচালিত হয় বাধ্য হচ্ছে আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ইসলামী চিন্তাবিদ আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামলাইকুম বরহমি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 533, कारो मुखापेक्षी नन तृत्य हल लामिद पलाम जन्म नें